গতকাল আমরা রমাদানের দোয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং আমাদের আলোচনার মধ্যে দোয়া নিয়ে সুরাবা করার অসাধারণ একটা আয়াত এসেছিল যেখানে আল্লাহ তার বান্দাকে বলছেন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 তাই তাদের উচিত আমার আহ্বানে সারা দেওয়া এবং আমার উপরই ইমান আনা আশা করা যায় তারা সঠিক পথের সন্ধান পাবে বাকারা আয়াত একশো ছিয়াশি এটা মূলত রমাদানে আমাদেরকে দোয়ার ব্যাপারে যত্নশীল হবার অনুপ্রেরণা আন্তরিক এবং একনিষ্ঠ দু যে কতটা শক্তিশালী এবং সুন্দর হতে পারে সেটা অনেক সময় আমরা অনুভবই করতে পারি না সেই দিনে ওমায় আল্লাহ আনহু প্রায় বলতেন আমার দোয়া কবুল হচ্ছে কি না সেটা নিয়ে আমি চিন্তিত নই আমি চিন্তিত দোয়া করার তৌফিক পাবো কি না সেটা নিয়ে কিভাবে দোয়া করব সেটা নিয়ে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে সে মূলত তার চাওয়া পাওয়া দুঃখ কষ্ট আর অভিযোগকে মহান আল্লাহর দরবারে উপস্থাপন করে এবং স্বয়ং আল্লাহ সেটা তখন দেখভাল করেন আর আল্লাহর চেয়ে উত্তম দেখভালকারী আর কে আছেন अपनी कि ख्याल कर शुरू होआर माध्यम ए शेषो हो आल्ला दुआ करार मध्य दिए शुरू होल फातिहाल फिहालो कुरान सब चेस्यर सुंदर दुआई सजानो सुरासमूहर एक तुम्हारे सरल पथर रास्ता देखाओं कुरान शेष हो सुरान नासे উল্ র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 এভাবে কোরআন শুরু হয়েছে হৃদায়ত চাওয়ার দোয়া দিয়ে এবং শেষ হয়েছে ইবাদতের সময়ে আপনার এবং আল্লাহর মধ্যে যে সব চোর ডাকাত ঢুকে পড়ে তাদের কাছ থেকে আশ্রয় চাওয়ার মাধ্যমে আর এর মাঝের আয়াতগুলোতে রমাদান নিয়ে যে আয়াতটা রয়েছে সেটা হলো। আমার কোনো বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি কাছেই আছি আমি আহ্বানকারী ডাকা সারা দেই যখন সে আমাকে ডাকে তাই তাদের উচিত আমার আহ্বানে সাড়া দেওয়া এবং আমার উপরই ইমান আনা আশা করা যায় তারা সঠিক পথে সন্ধানে পাবে সুরব আকার আয়াত একশো ছিয়াশি আল্লাউ জাই রহিমউল্লা বলেছেন একবার লোকজন বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা আদায় করতে সমবেত হলো এবং বিলাল বিন সাধ সেখানে একটি বক্তব্য পেশ করলেন সায়েদ উঠে দাঁড়ালেন আল্লাহর প্রশংসা এবং মহিমা ঘোষণা করলেন এবং এরপর লোকদের সম্বোধন করে জিজ্ঞেস করলেন যারা এখানে জড় হয়েছ তোমরা কি তোমাদের গুনাহের কথা স্বীকার করছো সবাই জবাব দিল হ্যাঁ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 তিনি আপনাকে আপনার পছন্দমতো জীবন সঙ্গিনী দিতে পারেন যদি আপনি তো আ করেন তিনি আপনার জীবনের হারানো শান্তি ফিরিয়ে আনতে পারেন যদি আপনি তো আ করেন আপনার দাম্পত্য জীবনে শান্তি হারিয়ে গেছে এখনই আল্লাহর দিকে ফিরে আসুন আপনার স্বামীর মনের উপর যতটা তার নিজের ক্ষমতা মহান আল্লাহর ক্ষমতা কি তার মনের উপর তার থেকে বেশি নয় আপনার স্ত্রীর মনের উপর আপনার স্ত্রীর চেয়ে মহান আল্লাহর নিয়ন্ত্রণ কি বেশি নয় জেনে রাখো আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হয়ে যান সুরা আনফাল আয়াত চব্বিশ আল্লাহর কাছে প্রার্থনাকারী ব্যক্তিটি যে কেউ হতে পারে एमटे नाजी तो अनेक गुनाह कर फेले आल्ला दुआ कबूल करबें हाँ अपना के अपनर गुनाह के सर आसते हो साथे साथ करते आता असुली थे वर्णित एक बार अनेक दिन धरे बिस्टि हिलना एक दिन हमारे नेतार आदेश मत सबाई साल इस्तिसका आदाय करते गलम जावर पथे सरुगे दाड़िए जन लोकर सी देखा हल लोकटी आता के चिंते परलें और जिज्ञेस कर लटाई की कियामतर दिन यटा कि से दिन সে কি জানে না যে কবরের ভিতর যা কিছু আছে তা উথিত হবে সুরা আয়াত নয় মূলত তিনি সেদিন লোকজনের বিশাল সমাবেশ দেখতে পেয়েছিলেন যিনি তা আগে কখনো দেখতে পাননি আতা বললেন না আমরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতে যাচ্ছি লোকটি জিজ্ঞেস করলো দুনিয়ার মাঝে ডুবে থাকা হৃদয় নিয়ে নাকি ইমানদারদের হৃদয় নিয়ে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 যদিও সাকাস একজন অত্যন্ত বড় মাপের সাহাবি ছিলেন তবুও ওমর রাদিআল্লা আনহু অভিযোগটিকে আমলে নিলেন এবং সেটা তদন্ত করলেন সাাস বলেছিলেন হে আল্লাহ যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে সে যদি মিথ্যুক হয় আর সেটা যদি লোক দেখানোর জন্য করে থাকে তবে তুমি তাকে দীর্ঘ দরিদ্রতার একটা জীবন দাও এবং তাকে তুমি ফিতনার মুখে ঠেলে দাও এই হাদিসটি সনদের একজন রাবি আব্দুল মালিক ইবেন উমায়ের বলেছেন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 मुक्तिम सम्भवतः हेसे छोड़ तुम्हें बरुद्धे लड़ते चाओ अथचारशी हजार सशस्त्र सैन्य आँ हम अपन बिुदे रिवार तीर दिए लड़ब सलतजुद के रिवार तीर बोझाना जदि मुतिम एक अत्याचारी शासक छिल तबुओ से भयंकर तिर मुखोमुखी होते पर से बागदार थे सामारा चले गल मुक्तिम छो ओई सब जालिमर मध्य अन्नतम जारा आहमद बी बन हाम्बल रहीम्ला के अत्याचार कर क्षमता और शक्तिशाली सेंा बाहन थका सत्तेवतम जानत जोकरा जखे आल्ला शस्तर भय देखिए तरह सेम प्रतरो व्यवस्था नहीं जहाँ रिवेला तरह पथ रोध करते एक शक्तिशाली जालिमबाद बुझल आल्लर निकट तर बंदार दुआ कत शक्तिशाली धारा लो एक अस्त्र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 সে কালো ছিল কিন্তু ধীরে ধীরে পচা গলা সাদা রং ধারণ করল সে বেশ সুদর্শন এবং শক্তিশালী ছিল কিন্তু আল্লাহ আল্লাহতাল মৃত্যুর আগেই তার থেকে সব কেড়ে নিলেন যখন তালুত এবং জালুতের দুই বাহিনী পরস্পর সংঘর্ষে মুখোমুখি হল তারা কার দিকে ফিরেছিল হে আমাদের রব তুমি আমাদের ধৈর্য করা তৌফিক দান করো দুসদের মোকাবেলায় আমাদের কদমগুলো দৃঢ় রাখো এবং কাফিরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো সুরা বাকারা আয় তার ফলাফল কি ছিল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 তারা চক্রান্ত করছিল এবং আল্লাহও কৌশল করছিলেন নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী সুরা আনফাল তিরিশ ও সাল্লাহ আলা সৈয়দিন মোহাম্মদ ওয়া আল্লাহ আলি ওসহাবি ওসাল্লাম আলহামদুলিল্লাহি রপিদ আলমিন